বন্দ গুরুপদ ভক্ত বিন্দমিত শ্রীচৈতন্য প্রভু বন্দে নিতোদি শ্রীনন্দনন্দন বন্দে রয়ে গোপীজন সামূত বৃন্দন মনোহর বঞ্ছাশ কৃ পাশে পতি পাবনেভাবেভ্যো নমো নঙ্গু লংঘিংকিপাতম বন্দে পরমদমাধব বৃন্দলসি বৈ পিয়া বৈ কেশবশিপদে দেবী সব তৈ নমো নম নারায়ণ নমস্ত নরতম দেীং সরস্বতিং ব্যাশ ততো জুদী সংকি কৃষ্ণ কথোপদেশ গৌরী পে সুক্ত গুভক্তি ভোক্তি প্রমোদগোদ্্য ধ্য সদা পিভবমীষ্ট তেথম শিব বিশ ভীতাহম্পনতভবদিপৌম বন্দে মহাপুষতে চরক শুসিজ্জলক্ষি ধর্ীষ্টারচা যদগাণ মায় মেঘদৈতাব বন্দে মহাপুষ তে চর পলবন খমি ছঠা বিসুজ কি পূর্ণাগর সাগর সার মূর্তি সারাধিকা মি কৃপা করি কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্রিয়দ্ গদাধর শিবসি সে গৌরভক্তিদ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয়দ্বৈত গদাধর শিবসতি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে র রে আজানু লবিত ভুজৌ কনকু সংকি কবিতর কমলা যুগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করুণা বুথারৌ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রে হরে তত্যে অনুক্পসমীক্ষম नमस्ते शिल भक्ति सिद्धांत सरस्वती गो स्वाई बहुपा जानी बद्ध जीव निजो चेष्ट द्वारा কোনো নিজের মঙ্গল অনুসন্ধান করতে পারেন না বদ্ধজী কোনো মতেই নিজ প্রচেষ্টার দ্বারা নিজের মঙ্গল অনুসন্ধান করতে পারেন না মঙ্গল অনুসন্ধান করতে গিয়ে ততধিক অমঙ্গল বরণ করেন মঙ্গলের দায়িত্বটা যদি গুরুবৈষ্ণবের ওপর ছেড়ে দেওয়া যায় তাহলে তার মতো আর নিশ্চিন্তি অবস্থার কিছুই নয় অত্যন্ত সুখী হওয়া যায় নিশ্চিন্ত হওয়া যায় বৈষ্ণবের যে ছাব্বিশটা গুণ বলা রয়েছে তার আলাদা আলাদাভাবে আলোচনা করলে পরে বড় আশ্চর্য লাগবে আমি কিছু গুণের কথা দু একটা উল্লেখ করতে বাধ্য হচ্ছি সেখানে বলছেন নির্দোষ সূচি বদান্ন মৃতভোগ অপ্রমত্থ অমানি মানদ কৃষ্ণৈক্য সরণ ইত্যাদি ছাব্বিশটা গুণ কৃষ্ণ ভক্তে কৃষ্ণ গুণ নাকি সকলই সঞ্চারে কোনো সন্দেহের অবকাশ নাই কৃষ্ণ ভক্ততে সমস্ত কৃষ্ণের গুণগুলো সঞ্চারিত হয় এর মধ্যে কোনো সন্দেহ নেই বৈষ্ণবে সম্বন্ধে বলা হয়েছে তিনি নির্দোষ ভগবান নিজেও বলেছেন যে কোনো দোষ আমার ভক্তকে স্পর্শ করতে পারেন আমার ভক্তকে নমঐ একান্ত ভক্তানম দোষ ও গুণ ও সমতভাবা প্রাকৃত কোনো দোষ বা প্রাকৃত কোন জগতের গুণ কোনোটাই আমার ভক্তকে স্পর্শ করতে পারে না সমস্তটাই আমার বৈষ্ণবগণ মঙ্গল করতে পারেন এ বিশ্বাসটা যখন না থাকে ততক্ষণ পর্যন্ত আমার মঙ্গলের রাস্তা খোলে না শ্রীমান মহাপ্রভু অত্যন্ত আফসোসের সঙ্গে বলেছিলেন যখন সিমন মহাপ্রভু দেখলেন জগতের মঙ্গলের জন্য তিনি আবির্ভাব হয়েছিলেন তিনি যখন মঙ্গল করতে যাচ্ছেন সবাই তাকে গালাগাল দিচ্ছে যখন গোপী গোপী বলে তিনি নিজের যন্ত্রণায় চিৎকার করছেন দোষোদ্গার করছেন কৃষ্ণকে তখন কেউ কেউ উপদেশ দিতে এলেন পড়ুয়ারা আরে গোপী গোপি বললে কি পূর্ণ হবে কৃষ্ণ কৃষ্ণ বলো প্রভু প্রেমেতে গদগদ সেই কৃষ্ণকে দোষোদ্গার করছে এগুলো প্রেমের বিকার সমস্ত সাধারণ লোক এ সমস্ত অনুভব করতে পারেন না তখন ঠেঙ্গা নিয়ে তারা করলেন তারা করাতে সে তো পালিয়ে গেল সে পড়ুয়া সবাই গিয়ে সেখানে যুক্তি করলো যে নিমাই কোন বড় লোক হয় কী এমন করতে পারে তাকে ধরে আবার পেটাবো সবাই মিলে আবার যদি কোনোদিন এরম করে তাহলে সবাই মিলে মারবো কোন বা বড়ো লোক হয় কার কার আছে মহাপ্রভু সমস্ত জানতে পারলেন যুক্তি করলেন ভক্তদের সঙ্গে যে আমি জগতের অসুখ সারাবার জন্য এলাম করিনু পিপ্পলি খণ্ড কফ নিবারিতে কপটাকে নিবারণ করার জন্য আমি করলাম ভালো করতে গেলাম কুলতে তারাই আমাকে উল্টে উল্টো বুঝলো মারতে আসছে এতো তো তাদের অমঙ্গল হবে এতো তো তাদের মঙ্গল হবে না কি করা যায় তখন তিনি যুক্তি করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন সন্ন্যাস গ্রহণের আগকে যুক্তি ছিল তার সন্ন্যাস না নিলে প্রেম প্রকাশ করবেন সব কিছু কিন্তু চৈতন্য ভাগবত ইত্যাদি বর্ণনা আছে এই যুক্তি করে প্রভু করিলা সন্ন্যাস যাতে যারা প্রাচন্ড যারা তার নিন্দা করেছে মারতে এসছে গালাগাল দিচ্ছে তাদের সমস্ত সুকৃতি চলে গেল প্রভু দুঃখ পাচ্ছেন প্রভুজন ওরা আমাকে মারব যেই বললো সঙ্গে সঙ্গে তাদের এতদিনকার সুপাটিত বিদ্যা এত পড়াশোনা করেছে কিছু আর এক বিন্দু স্ফূর্তিপ্রাপ্ত সব ভুলে যাচ্ছে ভগবত ভক্ত ভগবান এদেরকে বিদ্বেষ করতে নাই আমরা জড়ভরতের প্রসঙ্গে কার্তিক মাসে আলোচনা করেছিলাম যে কোনো ভগবত ভক্তের বিরুদ্ধে যদি একটু বিদ্বেষ হয় সেখানে লেখা আছে সেই বিদ্বেষের ফল টানটা নিজের ফলটা নিজের গায়ে পড়ে ক্রাস নেন ফলতে নিজের গায়ের ওপর নিজে পড়ে সেই ধ্বংস হয়ে যায় সেই জন্য গুরু বৈষ্ণবের সঙ্গে বিদ্বেষের কোনো প্রশ্নই আসতে পারে না জগতের তারা বন্ধু উপকার যদি করেন তো তারাই করবেন আমার সর্বাঙ্গীন আমার সর্বাঙ্গীন মঙ্গলের দায়িত্বটা তাদের হাতে দেবো না কিছুটা নিজের হাতে রেখে দেবো কিছুটা দেবো এটা শরণাগতির লক্ষণ নয় এরা মঙ্গল লাভ করেন না আমরা কালকে আলোচনা প্রসঙ্গে অনেক কিছু বলতে ইচ্ছা হয় কিন্তু আলোচনা করার সুযোগ নাই ব্রহ্মাজি মহারাজ অত্যন্ত খেদ ভরে এবার চোখে জল ফেলছেন যে অধ্যত্ব তিনি প্রকাশ করেছেন ভগবানকে পরীক্ষা করার চেষ্টা করেছেন করে তিনি এখন অত্যন্ত খেদান্বিত হয়েছেন দুঃখিত হয়েছেন সেখানে তখন বলছেন तत्व अनुकम्पा सुमी समानम यविकर गुप्त कथा भजने लेगे थार कथा अने के महाजन कथागुलि बोली तो पियन मात्री पियन मात्री तरफ कथागुलो के परेशन करब ताते अने के मने दुख है रूपको सिंह पदरम कथा ब पर जघन्ग से कथा शुनेंग कल के वास्तविक पक्ष कर रूपकोस्मी पाक उत्थापन करज इट इज भाव ठीक जे एक्सप्रेशन दिए उत्थपन कर लेदयते दग काटवे उद्देश्य से आप भूलो बोझें जो अपने हृदयते दाग केटे जाए दाग टे जाए সেই জন্য তার উদ্দেশ্যে আপনাদের কাছে কখনো কখনো অপ্রিয় সাজদে হয়। অত্যন্ত কড়া কথা বলে আপনাদের অপ্রিয় ভাজন হলাম এরকম মনে হয় রবু গোসিংবাদ বলেছিলেন হ্যাঁ সেই সব কথাগুলো খুব দুঃখ লেগেছিল কালকে যে রবু গোসিংবাদ এরম বললেন কেন তাহলে কি সংসার সংসারগুলো তুলে দিতে হবে বলা না যারা বাস্তবিক পক্ষে ত্যাক্ত আশ্রমী জীবন গ্রহণ করেছেন সন্ন্যাসব্রত গ্রহণ করেছেন তাদের জন্য মহাপ্রভুর অত্যন্ত কঠোরনীয় সেই জন্য বলছেন যদি তারা ভগবানকে লাভ করতে চান তাদের পক্ষে এই ধরনের কঠোর নিয়মটাই বিধ কিছু করার যদি তারা ভগবত ভজন করতে চান ত্যাক্ত জীবন ত্যাক্তাশ্রমে যদি আদর্শময় জীবনযাপন করতে চান তাদের পক্ষে ওই ওইটি বিধি কিছু করার নেই মহাপ্রভু কথা জানিয়েছেন রাজদর্শন দর্শন যশী দর্শন বিশ্বভক্ষণত্রীয় অপীয় সাধু ইত্যাদি কথা বলছেন যিনি ভগবত ভজন করবেন তার পক্ষে ত্যাগাশ্রম যিনি করেছেন গৃহস্থ ব্যক্তি যিনি রয়েছেন তাদের গৃহের তল্পি তল্পা গোটাবার কথা বলা হয়নি বরঞ্চ আমরা বলছি আপনারা সংসার করুন কালকের থেকে আজকে মনে হচ্ছে যেন বিপরীত কথা কিন্তু আমি অন্তরেতে দুটো একই একই অর্থক কথা বলছি দুরকম কথা নয় সংসারটা হবে কৃষ্ণের সংসার যেরা ভক্তিম ঠাকুর জানিয়েছেন কৃষ্ণের সংসার কর ছাড়ি অনাচার জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। শ্রীনিবাস আচার্য দুঃখের সঙ্গে জানিয়েছেন আমাদের বৈষ্ণব বংশ বৃদ্ধি দরকার বৈষ্ণব বংশ যদি বৃদ্ধি না পায় বৈষ্ণব বৈষ্ণবীদের যদি ছেলে মেয়ে না হয় পরবর্তীকালে আমাদের বংশধর বৃদ্ধি পাওয়া দরকার শ্রীবাস পণ্ডিত এরা জানে যে গোত্রম্নবর্ধতাম আমাদের গোত্র যেন বৃদ্ধি পায় এটা আমাদের আমাদেরও ইচ্ছা আমারও ইচ্ছা এরম কোনো কথা বলছি না কিন্তু উন্মত্তের মতো সংসার যেন কেউ না করে ভগবানকে কেন্দ্রবিন্দুতে রেখে এবং সংসারে নিজের পূর্বপূর্ব কর্মফল অনুযায়ী যে যে অবস্থাগুলো পরিস্থিতি সম্মুখীন হতে হবে সেগুলোকে সমস্ত কিছু তত্ত্বে অনুকম্পান সুসমীক্ষা মান সমীক্ষা সমীক্ষা মানে হচ্ছে খুব ক্লোজ ভিশনে খুব ঠান্ডা মাথায় চিন্তা করা অ্যানালিটিক্যালি চিন্তা করা আর সুসমীক্ষা মান মানে হচ্ছে স্বাস্থ্যের ব্যাকগ্রাউন্ডে চিন্তা করা সমীক্ষা করেন জগতের লোকরা কোনো সাংবাদিক আদি সমীক্ষায় গেলেন তারা এখন খুব ইন্টেলেকচুয়ালি সব জিনিসটুকে অ্যানারিটিক্যালি চিন্তা করলেন তারা সমীক্ষা করবেন বৈষ্ণবরা সমীক্ষা করবেন না আমি সব কথা দুই এক একদিন আলোচনা করলে হয়তো সবাই পাগল হয়ে যাওয়া অবাক হয়ে যেতে পারে যে কোনো জন্মে এইসব কথা শুনিনি কোথা থেকে এলো অবাক লাগবে সেই জন্য সেগুলো উত্থাপন করব কয়েকদিন দিন আরও আছে সাত আট দশ দিন সেখানে বলছেন যে বৈষ্ণবগণ সুসমীক্ষ মান অর্থাৎ তারা সুসমীক্ষা করবে অর্থাৎ গুরু বৈষ্ণবের মুখেই যাওয়া প্রাকৃত স্বাস্থ্যের অকৈত্য বাণীগুলো শ্রোবন করেছে আমি জানি সেগুলোতে শ্রোবন করতে অসহ্য লাগে সহ্য করা যায় না শিল সরস্বতী ঠাকুর ছোটবেলায় যখন পাঁচ ছ বছর সাত বছর বয়স তখন একবার শামবাজারের ওপর দিয়ে যাচ্ছেন বেলগেচেয়ার দিকে কোন এক গুরুজন তাকে হাত ধরে নিয়ে যাচ্ছে। সেই সময় যেতে যেতে বেলগেছিয়া ভেটেরিনারি হসপিটাল পশু হসপিটাল আছে পৌপাত সেখান যাচ্ছেন বাচ্চা ছেলে পাঁচ ছয় বছরের বয়স সেখান দিয়ে দেখছেন যে বিবপস একটা আওয়াজ আসছে এইরকম একটা ঘোড়ার মানে কল্পনা করে যেন মনে হচ্ছে ওকে যেন কে ছুরি দিয়ে কোপাচ্ছে এরকম মনে হচ্ছে তখন ভালো করে তাকিয়ে দেখলেন ওই লোকটাকে যে চিৎকার করছে কেন দেখা গেল ওই বলশালী ঘোড়াটাকে পাঁচ ছজন অত্যন্ত বলিষ্ঠ ব্যক্তি শুয়ে ফেলেছে কাত করে করে ওর পায়েতে ঘা হয়েছে কোন মতে সেটাকে সারাবার জন্য ওখানে ছুরি চালিয়ে পরিষ্কার করে ওই জায়গাটায় মলম লেপন করে ব্যান্ডেজ করবে কিন্তু সেটা পশু বলে ও বুঝতে পারছে আমার মঙ্গল করছে আর পশু না হলে আমি যে খেলতে খেলতে পা কাটতো তখন যখন বাচ্চা বেলায় কাটতো তখন আমি চিৎকার করতাম ও তো পশু তা কিছু করার নেই তা এই পশুটা এমনভাবে চিৎকার করছে যে মনে হচ্ছে মেরে ফেলব কিন্তু তার যে মঙ্গল করছে এটা সে বুঝতে পারছেন ছোটবেলা ওই যে বাচ্চা বয়সে পরম অংশ ব্যক্তিগণ কেমন হয় দেখো ওই যে পাঁচ বয়সী যে ব্যাপারটা দেখলেন ওটাকে আমাদের কাছে রূপে দিলেন তালে জগতের লোকের কাছে আমি আমি অকৈত্য সত্য কথা বলে তার ভেতরে যে ক্যান্সার হয়েছে সেগুলোকে ফেরে ওই ক্যান্সারের জায়গাটুকু বাদ দিয়ে দিলে বাকি অংশটা হয় থাকতে পারে এটা হিরণ্য হিরণ্যকশিবু বলেছেন সু বই যখন সপ্তম স্কন্ধে বলছে যদি গুরু বৈষ্ণব হৃদয়ের ভেতরে জানে এই দুর্বলতা গুলোকে যখন কেটে পরিষ্কার করতে যায় তখন সব চিৎকার করে গালাগাল দেয় গুরু মারতে আসে এরকম অবস্থা কিন্তু গুরুবস্তব জানে আমি তার মঙ্গল করবার চেষ্টা করছি অন্তর থেকে হিংসার বিন্দুমাত্র কোনো প্রসঙ্গ নেই তার কোনো ক্ষতি হোক এটা কখনই তিনি চান না যে জগতের একটা কীটপতঙ্গের কোনো ক্ষতি চান না সে একটা মানুষের ক্ষতি কি করে করতে পারে এই ধারণাটাই আমার আছে না ওই জন্য শ্রীত সচিদানন্দ ভক্তিমেহ ঠাকুর কাতরভাবে কীর্তনেতে প্রার্থনা করেছেন আমার মতো বোকা ব্যক্তিদের জন্য যে বৈষ্ণবে বিশ্বাস বৃদ্ধি হোক ক্ষণে খনে। এগুলো অনুশীলনের বিষয়ে বড় আশ্চর্য কথা যে ভগবানের নিজজন যারা সপ্তম গোস্বামী তারা নাকি এরকম কাতর প্রার্থনা করছেন বৈষ্ণবে বিশ্বাস বৃদ্ধি হোক ক্ষণে ক্ষণে বৈষ্ণব কোনদিন আমার অমঙ্গল করবে না এই বিশ্বাসটা হওয়া দরকার নিষ্কিঞ্চনস্ব ভগবত ভজনোন্মুখস্ব পারং পরং জিগ মিস ভাবসাগর ভাবসাগর সন্দর্শনম বিষয়না মত যশিতানঞ্চ হা হন্ত হা হন্ত विश्वक्षणत असाधा के बोले साक्षात भगवान कृष्ण बस्तुकृष्ण चैतन्य जगदगुरु रूपे क्या करिंचन जरा वास्तविक निष्किंचन हबें जरा निष्किंचनत नाम कर वस्तविका निष्किंचन होते दिन ही पार्बे ना तर मतलब खराब आईरे निष्किंचन भाव देखा भेतरे विभिन्न व्यलेंस कर विभिन्न जैगे लाभ पूजा प्रतिष्ठा अर्थ गड़ी कमिनी कांचन ग्रुप तैरि करन बताए ना निष्किंचन व्यक्ति तो वही सरस्वती ठाकुर जिन्हें निर्जने एकाहार कर को शत कोटी कोटी नाम यज्ञ कर दुबार कर शरतापूर्ण रूपे नाश कर दिए पौपात के षाट बचर बस क्यों देखो से केंदे फिलत ওই রকম সোনার বরণ ছিল সন্ত গোষ্ঠী বলতে বলতেন আমরা বলতাম মহারাজ বহুপাতকে কীরাম দেখতে ছিল অনুমান করি কিন্তু সুজনার কিছু অনুমান নিষ্কপটে হয়তো হয়তো অন্তরে কিফা কৃপা করেও দেখান আমি কেরকম তথাপি ইচ্ছা হয় সন্ত গোসি মহারাজকে যেত বড় ভালো সম্বন্ধ ছিল মহারাজ বহুপাতকে কেরাম দেখতেছি বাবা কি বলবো তোমাদের বহুপাতকে কিরাম দেখতে ছিল বলবো আমি তো কোনো উদাহরণ পাচ্ছি না তবে একটা উদাহরণ দিয়ে হ্যাঁ তোমরা এইটাতে বুঝতে পারবে বলে জগতে এই যে পৃথিবী আছে এর মধ্যে সবচেয়ে সবচেয়ে সুন্দর যদি কোনো নারী হয় ওদের নারীর গ্রুপ সব নিয়ে আসো সবচেয়ে পৃথিবীতে টপ এর ওপরে আর দেখতে হয় না ওই নারীগুলোকে একটা হলে বসিয়ে ফেল বসিয়ে ওদের মাঝখানে পহুপাতকে বসিয়ে ফেল কিরম উদাহরণটা দেখো স্ট্রাইক করবে মাথায় সন্তি মা বলছেন তুমি যদি হঠাৎ বাইরে থেকে আসো তোমার কোনো মায়ের দিকে নজর পড়বে না হঠাৎ বহুপাতের দিকে নজর পড়বে এবার বুঝে দেখ ওপাতাম আমি কি বলবো হকচ কি গেলাম কিরকম ফার্স্ট ক্লাস উদাহরণটা বলে এসেই তোমার নজর বহুপাতের দিকে তার তেজ তার যে তার যে তেজ আশ্চর্য তেজ আর সোনার বরণ ঠিকরে পড়ছে কোটি নারী বসে রয়েছে তার দিকে নজর যাবে প্রথমে গিয়ে ওর দিকে নজর কেমন শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তাকে অপমান করছে অবমাননা করছে কারা মায়াবাদীরা আমার সমালোচনা করবে এটা সামান্য ব্যাপার আমি এটা বদ্ধ জীব আমার সমালোচনা করতেই পারে এটা আমার সুবিধা হবে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রু সাক্ষাৎ ভগবান তার অবমাননা করছে অপমান করছে তাকে জাতা বলছে মহাপভুর কাছে বলেন মহাপভু মুচকি হাসেন কি বলেন না পরে যখন কৃপা করবার জন্য বৈষ্ণবদের কষ্ট হচ্ছে মনে মায়াবাদীদের উদ্ধার করতেই হবে তখন যখন সেই নিমন্ত্রণ স্বীকার করলেন সেই নিমন্ত্রণের জায়গায় যখন গেলেন মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ করতে করতে সেখানে পাদ ধোয়ার জায়গাটা যেখানে আছে সেখানে পা ধুলেন দু ওই জায়গা বসে পড়লেন এবার প্রকাশানন্দ আদি মায়াবাদী সন্ন্যাসীরা সঙ্গে সঙ্গে আর সেই যে পা ধোয়ার নোংরা জায়গাটাতে বসলেন ওটা দৈন্য প্রকাশ করার জন্য বৈষ্ণবপ্রাম করেন দৈন্য প্রকাশ করার জন্য ওখানে বসলেন আর বসে কোটি সূর্য উদয় হলে যেরকম তেজ হয় অথচ গরম নেই চন্দ্রিমার মতো স্নিগ্ধ কোটি সূর্য এরকম তেজ প্রকাশ করলে ওখান থেকে সব হাজার হাজার সন্ন্যাসী মাতা গে কি দেখছি এটা কে সঙ্গে সঙ্গে তাদের সবাই এসে তাকে ধরে নিয়ে গেলে অপবিত্র স্থানে বস কিবা বা কি অবসাদ হয়েছে কিসের দুঃখ না তখন তিনি দৈন আপনারা কত উচ্চ সন্ন্যাসী কত উচ্চ আপনারা আপনাদের সঙ্গে কি আমার মতো হীন ব্যক্তি বুঝতে উচিত হয় এইটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর দলের যারা বাস্তবিক আশ্রিত তার। আবার তারা দেখা যায় সে পরম পুজো কেশব গোশ্বী মায়ের মতো মাইক ফাটিয়ে দিচ্ছেন চিৎকার করে ওটাও যদি আপনি বলেন ওই ওই কেশব গোস্বী মায় ভদ্রতা শেখেন নি তাহলে আপনার হয়ে গেল ওটা তার দৈন্যের পরিচয় উনি যে মাইকটা যে ফাটাচ্ছেন চিৎকার করে তার ভেতরটা যন্ত্রণায় ছটফট করছে এই লোকগুলো কিছু বুঝতে পারছে না অনিত সংসারে কষ্ট পাচ্ছে তিনি চিৎকার করে অকৈতব্য কথা বলছেন তখন তার দৈন্যের অভাব হয়ে গেল এটা যদি কেউ বলে তাহলে তার সব্বনাশ হয়ে গেল ওইজন্য জন্য অকৈতব্য কথা বলতে গিয়ে বহুপাদের কথা কঠোর ভাষায় আমাকেও প্রচুর সমালোচনার সম্মুখীন হতে হয়েছে সন্মুখে বলেন না পেছনে বলেন আবার সেটা জানতে পেরে সেই সভাতে যখন উত্তর দেওয়া হয় তখন আবার তারা চুপচাপ হয়ে যায় মানে ঘটনা হলও চাই যে সবাই চায় সমন্বয়বাদীটাকে প্রশ্রয় দিতে সমন্বয়বাদীটা সমন্বয়বাদকে প্রশ্রয় দিলে তাদের সুবিধে হয় সমন্বয় বাদটা মানে হলো ওপরে ঘাটা ভেতরে রয়েছে ওটাকে মুড়ে লোকের কাছে দেখাবো না ভালো কাপড় পরে ভেতরে ঘাটা থাকু। এটা হচ্ছে সমন্বয়বাদীর লক্ষণ আর তাদের ঘাটা এক্সপোজ হয়ে গেলে তারা রেগে যায় সেই জন্য তাদের ক্রোধেতে আমার কিছু দুঃখ হয় না কিছুই না তারা বুঝতে পারবেন কোনো না কোনো বুঝতে পারেন যদি কিপা হয় তা তত্তে অনুকম্প সুসমিক্ষ মানম সবচেয়ে বড় কথা আর মহাপ্রভু যে বলেছেন এই কথাটাই কিন্তু রূপগোস্বা পাদ বলেছে রূপগোস্বাহীপাদের উপর যদি রাগ হয় যদবধী মম মনো কৃষ্ণপদা অরবিন্দে নবনবর নব রসা মরন্তু মাহসিৎ তদবধী বধ নারী সঙ্গম ইত্যাদি কত বলেছে ওটা শুনলে দুঃখ লাগে বলছে মুখটা বিকার হয় থুতু আসে এটাতে দুঃখপাত তো কিছু নেই এটা তো আনন্দ হওয়ার কথা যারা নিষ্কিঞ্চন হবে যারা ভগবত সৌন্দর্যে মোহিত হবে তাদের কথা তো এরম আর যারা গৃহস্থ বৈষ্ণব হবেন তাদের মহিমা প্রভুপাত বলছেন আরও ওপরে আমি তো ত্যাগই সেজে রয়েছি আমার কি ত্যাগ আছে কিন্তু যারা গৃহস্থ বৈষ্ণব আছেন তারা যখন সংযত জীবন যাপন করেন তাদের কাছ থেকে সন্ন্যাসীরা কত কিছু তারা সেবা সেবা করেন সেগুলো সমালোচনার জন্য আমরা চাই তো বৈষ্ণব সন্ন্যাস হোক বৈষ্ণবের বৈষ্ণবের সন্ন্যাস হোক অপ্রাকৃত সন্ন্যাস হোক প্রাকৃত সন্ন্যাস প্রাকৃত প্রাকৃত সংসার যেন না হয় এটা আমাদের ইচ্ছা কাজেই অনেকে ভুল বুঝতে পারেন সংসারগুলোকে তাহলে উঠিয়ে দেবো নাকি তাস মতো তাস খেলা হয়ে গেলে সব গুটিয়ে নিল আমরা সে কথা বলছি না কিন্তু সেটা বুঝে হোক আর যে সমস্ত ঘটনাগুলো জীবনে আসবে সুখ দুঃখগুলো এগুলোকে অনুভব করতে হবে তত্ত্বে অনুকম্পাম সুসমিক সময় অর্থাৎ শাস্ত্রে সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখে যেসব অকৈত্য কথার অনুশীলন করেছি বুঝেছি সেইগুলোর প্রেক্ষাপটে ব্যাকগ্রাউন্ডে আমি এই দুঃখগুলোকে মিলিয়ে নেব যে এই এগুলো হতে পারে এগুলো বিচিত্র কিছু নেই আজ আমার স্বামী চলে গেল আজ আমি অসুস্থ सबकिछ जो जब तक के बोलारे आबा पित मा क्यों नहीं खेते देवे ना दे किसा संचित नहीं सब तो जान कार भरसात आनंद आरसाएं तो जानते हैं क्य बोल तत्व सुन এব এত বিপু নমস্ত জীবে সদা ভা জীব জো মুক্তিপদে সদায় তাহলে মহাপু বলেছেন নিষ্কিছনসিঞ্চন ভগব উন্মুখ পিগ ভাবসাগু জিগমীষ ভাবসাগর যারা এই ভবসাগরকে অনায়াসে পার হতে চান যারা নিষ্কিঞ্চন হতে চান তারা কি করবেন সন্দর্শন তাদের পক্ষে তারা যদি গুপ্ত ভাবে হৃদয় করেন কামিনী কাঞ্চন আমি তাহলে তার পক্ষে সেটা সর্বনাশে বিষ ভক্ষণ হতো বিষ খেয়ে মরে যায় তাহলে এর অমঙ্গল বেশি হবে না কতখানি গভীর কথা এক একটা কথাকে যদি দিনের পর দিন ব্যাখ্যা করা যায় বিভিন্ন স্বাস্থ্য দিয়ে তালে লোকে যদি বুদ্ধিমান ব্যক্তি থাকে তাহলে অনুমোদন না কথাটা ঠিকই কথাটা ঠিকই এগুলো অনুভব হয় না বদ্ধজীব এগুলো অনুভব করতে পারে না বদ্ধজীবের স্বাভাবিক বৃত্তি হল খালি অপরের দোষ অনুদান দান করা গুণমধ্যে দোষে গুণমধ্যে চলে করে দোষ আরোপণ গুণ কিন্তু ওটা ওটা তার গুণ করোনায় ভেতরটা ভেবেচে গেল সেটার মধ্যে দোষ আরোপ করছে এগুলোই গুরুবৈশ্বামীর বিরুদ্ধে হয় তথাপি তারা অবাক হন না কারণ বহুপাত বলছেন যে উন্নত ব্যক্তিরই আক্রমণটা বেশি আসে দেখবেন যারা সাধারণ ব্যক্তি তাদের উপর আক্রমণ আসবে না আক্রমণটা আসে যারা দিগন্তকারী কথা বলেন দিগান্তকারী আচর আচরণ তাদের প্রহুপাতের কথা এটা আমি বলছি পহুপাত বলছেন উন্নত ব্যক্তি আক্রান্ত হন সাধারণ ব্যক্তি আক্রান্ত হন না উন্নত ব্যক্তি তারপর আক্রমণটা সবসময় আসবে বিশেষ করে ভজন নাই তো দিগন্ত বাড়ি কথা বলছি ওকে তো সবাই মিলে আক্রমণ করে কি বললেন উত্তর দিতে হবে কেন বলা হলো পরম বৈজে কেশব গোস্বীমারা একটা সবাই বলে দিলেন এইসব চামারগুলোর কাছে কি বলবো হরি কথা আ সব চিৎকার একেবারে কি চামার বলল আমাদেরকে আমরা মানুষ হই হই লেগে গেল পরম বৈজে শ্রীধর গোস্বী মারা ব্যারিস্টার উনি বুদ্ধিমান ছিলেন এখন তো সাধু হয়েছেন পূর্বাশ্রমে প্যারিসার ছিলেন আর সঙ্গে সঙ্গে বললেন এই দাঁড়ান ঠিক তো উনি চামার বলবেন কেন নিজের গুরু ভাই কিন্তু সে আলিয়ে গুরুভাই উনি চাবার বললেন কেন আমাদের সবাইকে আপনারা দান ওকে ছাড়বেন না যতক্ষণ উনি জবাব না দেন বলে হ্যাঁ জবাব দিয়ে যেতে হবে আমরা ওনাকে ছাড়বো না আপনি জবাব দিন কেন বললেন চামার আমিও তো এখানে রয়েছি আমাকেও তাহলে আপনি চামার বলেছেন সে সবার মধ্যে সবাই রয়েছে বলে হ্যাঁ ঠিক বলেছেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে লজিক কি এই মহাপ্রভু এসব জানতো মহাপ্রভু ন্যায় ন্যায় বলে না ন্যায় এটা হচ্ছে এবার শিকর গোসিমার সঙ্গে সঙ্গে এইটা করে সবাটাকে ঠান্ডা করলেন প্রথমে আপনি জবাব দিন দয়া করে আপনি জবাব দিন কেন বললেন জামার এই ধরনের ভাষাটা তো উচিত হয়নি তখন কেশব গোসিমা উত্তর দিতে আরম্ভ করেন বন্দনা করে যখন উত্তর দিতে আরম্ভ করলেন কেন তিনি জামার বলেছেন সমস্ত ভাগবত স্বাস্থ্য থেকে সব প্রমাণ দিয়ে দিয়ে বলে সব মেনিমুখ হয়ে গেল সব চুপ একটা কোনো কথা বলতে পার কেন চামড় বলেছি সত্যি যায় রক্ত মাংস চামড়া এগুলো নিয়ে ডুকডুকি বেড়ে যাচ্ছে সব ভয়জন করতে কেউ আসেনি সব রক্ত মাংসের ধারণা কালকে পশু বলা হয়েছিল যতক্ষণ জড় অভিনেবেশ থাকবে ততক্ষণ অপ্রাগৃত শব্দব্রহ্ম যদি মহামহাপুরুষগণ বলেন হ্যাঁ অপরাধ থাকাকালীন কাজ হবে না আর অনর্থ থাকাকালীন কাজ হতে পারে অপরাধ যদি থাকে মহামহাপুরুষ তেইজীন ব্যক্তি আচরণ মুখে কথা বল তথাপি কাজ হতে চায় কিন্তু জড় জগতের লোকগুলো তো অপরাধ করে নাই পাপ করেছে পাপ তো ভগবানের নামাবাসে চলে যায় পাপ ভগবানের নামাবাসে চলে যায় জগতের লোকগুলো তো অপরাধ করেন আমাদের লোকগুলো যদি অপরাধ করে তার ওই বাইরের লোকগুলো অপরাধ করেনি পাপ করেছে পাপ করতে পারে সেজন্য তাদেরও সুবিধা হয়ে যাচ্ছে আর এখানের লোকগুলো যে মানে বলে ভাগের মা গঙ্গা পায় না গঙ্গা যদি কাছে থাকে ওই গঙ্গায় চান করা হয় না আর মহাপ্রভু সেই কোথা থেকে পুরুষোত্তম ধান থাকে ভাগীরথী আর গঙ্গা স্নান করবেন গঙ্গা একমা গঙ্গা দেবী আর নিজের মা আই মাকে একটু দেবেন কেমন আছেন পবিত্র হবেন তাহলে কোথা থেকে মহাপ্রভু আসেন গঙ্গা স্নানে আর কাছে রোজ দূর কেউ গঙ্গায় কে যায় কে যেতে চায় জগন্নাথ সাক্ষাৎ এখানে করুণা করে বসে রয়েছেন যে জগন্নাথকে যে একটা পশুকে নিয়ে এসে যদি জগন্নাথের সামনে রাখো পশুটা দেখে ফেললো জগন্নাথের মূর্তিটা পশুটারা পশু জন্ম চলে গেল এরকম মূর্তি এখানে কিন্তু এইসব ব্যক্তিগুলো যেটা রয়েছে তারা যে পশুটাকে এখানে জোর করে তার থেকে তার থেকে বেশি পশু এই শাস্ত্র বলছে আমি বলিনি আমি কাউকে আমার কাউ সঙ্গে শত্রুতা নেই শাস্ত্র বলছে আমি প্রমাণ দিয়েছি ওই যদি আক্রমণ করতে আসে আমি ভাগবত খুলে দেখিয়ে আমার সব ডকুমেন্টারি সব প্ল্যান আছে কে কে কিচ্ছু বলবে সঙ্গে সঙ্গে দেখিয়ে দেব কিচ্ছু বলতে পারবেন ভাগবত বলছে দ্বীপ এ চতুষ্দ ওরা তো চারটে পেয়ে পশু আর ভাগবত বলছে দ্বীপায়ে চতুষ্পদ দুটো পায়ে পশু মানে চারটে পায়ে পশুগুলোকে ইউ ক্যান কন্ট্রোল দাম কিন্তু দু পায়ে পশুগুলোকে যে হয় তোমার চালা তোমার ভজনের ক্ষতি করবে কত কিছু ক্ষতি করবে না তুমি আটকাতে পারবে না তোমার আটকাতে পারবে না জড় জগতের জগৎ কি জীবন আনন্দ না কি ভুলে গেলাম ছোটবেলায় পড়েছিলাম কবিতা তিনি বলেছেন জঙ্গল থেকে যদি কোনো সময় একটা পশুকে যদি তুলে আনা যায় জঙ্গল থেকে তুলে আনা যেতে পারে কিন্তু মানুষের মনরূপ যে জঙ্গল সেখান থেকে সেই মনরূপ পশু থেকে থেকে আনা যায় না মানুষ উদ্ধার করা যায় না বাঁচানো যায় না কথাটা আমি বলেছি কথাটা কিন্তু ভালো বলেছে কথাটা মূল্যবান মাঝে মাঝে ওই সব মধ্যে ভালো মূল্যবান কথা বেরিয়ে যায় যেটা আমাদের স্বাস্থ্য সাপোর্ট করে মূল্যবান কথা অত্যন্ত মূল্যবান কথা সত্যি তাই যে জঙ্গল থেকে কোনো একটা পশুকে তুমি যদি বাক্যে যদি মনে করো প্ল্যান করো তোমার বুদ্ধি আছে জাল ফাল বিচে ধরে নিয়ে দ্যাট ইউ ক্যান ডু কিন্তু তোমার মানুষের মন থেকে যে মনের মধ্যে যে পশুটা রয়েছে সেটাকে কিছুতেই তার ভালো খাওয়া দিয়ে ভালো পড়া দিয়ে যত্ন করে আদর করে স্বাস্থ্যগত কিছুতেই উদ্ধার করা হয়েছে এবার চিন্তা করো কি ভয়াবহ অবস্থাটা সেই জন্য বলছেন যে তত্ত্বে অনুকম্পাং সমীক্ষ সমায়নম এটা সবচেয়ে বড় কথা যে তত্ত্বেতে প্রতিষ্ঠিত হতে হবে তস্তেতে প্রতিষ্ঠিত হয়ে অনুভব করতে হবে যে জীবনে যা যা কিছু ঘটছে সব কিছুই আমার কর্মফল অনুযায়ী আমার নিজের মঙ্গলের প্রশ্ন এর মধ্যে আছে যাকে উপনিষদ রস বৈশ্য বলছে তাকে তুমি তেতো বলছো কেন বলছে ওর একটা ক্ষতি হয়ে গেছে ওই জন্য জগন্নাথ এবার তেতো হয়ে গেছে ওর কাছে আর যাব না রস বললার উত্তর দিকটা কামড়ালো মিষ্টি হয় আর দক্ষিণ দিকটা কামড়ালেও মিষ্টি হয় পূর্ব দিককে আমরাও মিষ্টি আর পশ্চিম দিককে আমরা রসগোল্লা তেতো এই দিকটা মিষ্টি এটা কি করে হয় এটা হয় রস বৈষ বলেছে যে রস বই ডেফিনেটলি ইটস দোর্স অব অল রসা সমস্ত রসের এটা হচ্ছে মূল উৎসব আর সেটাকে তুমি তেতো বলছো সেই নাম তেতো ধাম তেতো বৈষ্ণবরা তেতো সব তেতবে তুই বলছো কি করবে এইগুলো সব হচ্ছে অসুখ হয়েছে জীবগুলো সব অসুখ হয়েছে তারা ওষুধ খাবে না ডাক্তাররা যে অসুখ বলছে হ্যাঁ হ্যাঁ তোমাদেরই এক গুরু ভাই বৃন্দাবনেতে তার রোগ হয়েছে অসুখ হয়েছে তার সমস্ত কাটাকাটি করছে সব কিছু করছে ব্যান্ডেজ করতে এসছে এক মা মা মানে নার্স তাকেও ব্যান্ডেজ করছে তা পাটা খুলছে সে তো লাগতেই পারে একটু জোর করে সে দুম করে পা দিয়ে এক হাতি মেরে দিল তথা সেই সেই মাটা অর্থাৎ সেই নার্সটা কিচ্ছু বললো না কেন সে প্রতিজ্ঞা নিয়েছে ওই সেবায় আসার আগে রোগী আক্রমণ করতে পারে তথাবি আমি কিছু বলবো না এটা তার প্রতিজ্ঞা আছে তা ওই ব্যক্তিকে তো তোমার লাল কাপড় তাকে পেটানো উচিত ওখানে ধরে তোমার চিকিৎসা করছে যে সে ডাক্তারের আদেশে এসছে তুমি তাকে কি করে লাথি মারতে পারো দম করে এখানে এক লাথি এই চেয়ে বলে তথাপি কিন্তু তারা বলে তারা যদি বৈষ্ণব না হয়ে এই গুণাবলী থাকে তুমি বৈষ্ণব হয়ে কেন থাকবে না তুমি বৈষ্ণবের বেশ পড়েছ তোমার আদর্শ দেখে কেন জগতের লোক কেন উল্টো শিখবে বলো তুমি এগুলো বললে কি আমি খারাপ হয়ে যাব আমার আদর্শ জগতের লোক দেখবে আমাকে ভালোবাসবে আমাকে শ্রদ্ধা করবে হোয়াটফর কি জন্য কি দেখে আমার টাকা আছে সেই জন্য জানা দরকার বৈষ্ণব আচরণে সর্বাগ্রে প্রতিষ্ঠিত হওয়া দরকার এই ভগবত হল নিষ্কিঞ্চনের ধন এটা যাত ধন নয় যত বৈষ্ণবানম ধনম এটাকে আস্বাদন করতে গেলে বৈষ্ণব হতে হয় অবৈষ্ণব হয়ে পশু নিয়ে এগুলো আস্বাদন করা যায় না সেই জন্য বলছেন তত্ত্বে অনুকম্পাম সুসমিক সময়ন ভুঞ্জানম এ বা আত্মকৃত বিপাকম ব্রহ্মা বলছেন আত্মকৃত নিজের কর্মফলে যে বিপদগুলো উপস্থিত হয়েছে এগুলো সব তত্তে প্রতিষ্ঠিত হলে সুসমিক মানম সে ধীরভাবে চিন্তা করবে ঠিকই তো হয়েছে যা করেছে এক প্রতিষ্ঠিত ব্যক্তি লক্ষ্য করবেন মা সকল সবাইকেই আমি বলছি এক প্রতিষ্ঠিত বৈষ্ণব দেখবেন প্রতিষ্ঠিত বৈষ্ণবের লক্ষণ তুমি যে ঘটনা করবে যা কিছু তার করো তার মধ্যে সে কিন্তু মঙ্গল দেখবে তাকে অকারণে তুমি মিথ্যা বদনাম দিয়ে মোট থেকে তাড়িয়ে দিতে পারো তথাপি তার থেকে কিন্তু ভীতন নয়। তারপরে দেখবে যে ভগবান ওখান দিয়ে চলে গেল সে অকারণে কিন্তু তাকে মিথ্যে বদনাম দিয়ে দাঁড়ালো যেহেতু সে অকত্য সত্য কথা বলছে সেখানে ঘোর তোর অমঙ্গল সৃষ্টি হলো বিভিন্ন রকম বিপদ সৃষ্টি হল হলো কিন্তু তার জীবনে কোনো বিপদ হলো না বাইরে দৃষ্টি তার এই গ্রন্থ আদি নিয়ে কোথায় যাবে রাস্তায় পড়ে গেল কিন্তু তাকে বিপদ করলো না দেখা গেল ভগবান অজস্র সেবা দিচ্ছে তাকে কোলে তুলে নিয়ে অজস্র সেবা গ্রন্থ আদি এটা ওটা দিয়ে যাচ্ছে অজস্র সেবা এটা কার তাহলে সেই বৈষ্ণব যদি রাস্তায় পা ছড়িয়ে কাঁদ তাহলে কিরকম লাগতো সেই বৈষ্ণব তো কাঁদবে না সে তো জানে ভগবানের ভরসা সে জানে এই যে এরা এইরকম করলো এর পেছনেও নিশ্চয়ই মঙ্গল আছে সত্যি সত্যি দেখা গেল দু তিন চার বছর অপেক্ষা করার সঙ্গে সঙ্গে যে মুহুর মুহুর কৃপা হতে থাকলো ভগবানের গ্রন্থ আদি এটা ওটা সব তাহলে এবার বোঝ ভগবান তোমাকে কোখানে কেন করেছিল তাহলে সেই অবস্থাতে সে দেখবে সে স্থির হয়ে চিন্তা করলো এই যে ঘটনাটা ওকে দিয়ে ভগবান করালো এর দ্বারা দুটো কাজ এক হচ্ছে আমাকে পরীক্ষা করলো এক হচ্ছে যে যেরকম করে সবাই খেয়ে লুইসেন বৈষ্ণব চিনিতে নাড়ে মানে বৈষ্ণব চিনতে পারেন না দেবেরও শক্তি নাই তালে এক সুপ্রতিষ্ঠিত বৈষ্ণবের লক্ষণ হল তুমি যে কোনো ব্যবহার করবে তার সঙ্গে সবসময় কিন্তু তার মধ্যে সে চিন্তা করে দেবে এর পেছনে একটা মঙ্গল আছে এটা কি বলে সুষমিক্ষা সমানম। ধীর হয়ে থাকবে বৈষ্ণব ধীর এর পেছনে নিশ্চয়ই মঙ্গল আছে নাহলে হতে পারে না কখনো এইভাবে দেখা গেল বসুদেবজি যখন বাচ্চাগুলোকে সব দিতে আরম্ভ করলো কিরকম লাগে তোমার তোমাদের ঘরে একটা বাচ্চা আছে তাকে দিয়ে দেখো তো কসায়ের হাতে পারবে দিতে আর যদি সন্ন্যাস নেয় কোনো ছেলে তাহলে সেই বাবা তো মরেই যাবে হাটফেল করে আমার ছেলে চলে গেল পিতা মরে গেল আর তথাপি পিতা মরে গেল পিতা আবার কত পিতা কজন্মে পাওয়া গেছে মা চলে গেল জগৎ থেকে যেতেই পারে কে এইগুলো হচ্ছে তত্ত্বে সুসমিক সমান আর আরেকটা কথা হলো যারা হৃদবাগ বপুবীর বিদ নমস্তে যারা নমস্কার করে নমস্কারের কথাটা কালকে কিছু এক্সপ্লেন করা হয়েছিল হৃদবাগ দেহ মন বাক্য তিনটের দ্বারা প্রণাম হয় প্রণামটা শুভ মুখে হয় না মনটা দিতে হয় তাই জন্যে হৃদবাগু হৃদবাগ বপুভীর বিদোধত নমস্তে জীবে তো যে বাসতে চায় এই এইরকমভাবে দৈন্য আশ্রয় করে সেই হচ্ছে মুক্তিকে আলিঙ্গন করতে পারে মুক্তিকথাটার মানে জগতের লোক বলছে আত্মান্তিক দুঃখের নিবৃত্তি আর আমার দুঃখ কষ্ট যেন না হয় কিন্তু গৌড়ীয়গণ বলছেন শাস্তি বিচারে দুঃখ কথাটার এই মুক্তিকতাটার ওই সামান্য অর্থ হবে না মুক্তিকতাটার গৌড়ীয় সিদ্ধান্তে ব্যাখ্যা হল যে মুক্তির মুক্তির হিত্যা অন্যথার উপরূপে নব্যবস্থিতি মুক্তিমান হল তুমি যে মায়াতে পড়ে তোমার যে অন্য একটা স্বরূপ ভূতের নাচ নাচ পিসাচি পইলে যে পিসাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয় মায়াবদ্ধ জীবের সেই ভাবুত সেটাকে কাটিয়ে দিয়ে যখন তোমার হৃদয়ে স্বস্বরূপে তুমি উপলব্ধি করবে কৃষ্ণই আমার স্বামী কৃষ্ণ সেবা করাটাই আমার আমি কৃষ্ণের দাস দাসী এই অনুভবটা এটাই কেবল মুক্তি তখন এবার সেবার আনন্দ পেয়ে যে মুক্তিটা আনন্দ উপভোগ হয় ওটাকে বলে জড় দুঃখ তাকে স্পর্শ করে না কিন্তু যারা অন্য সম্প্রদায় তারা মুক্তি কথা তার ব্যাখ্যা করেন দুঃখ থেকে মুক্তি সংসারে আর সংসারের দুঃখ থেকে মুক্তি পেয়ে কি করবে নেক্সট তারপর সংসারের দুঃখ থেকে তোমাকে নয় মুক্ত দিয়ে দিলেন ভালো কথা এবার তুমি মুক্তির হো তারপর তুমি কী করবে তোমার প্ল্যান হয়েছে কিছু প্রোগ্রাম আছে কি প্রোগ্রাম আছে মুক্তি দেয়া হলো যাও সংসার থেকে তারপর তোমার প্ল্যান কি তুমি বললে খাবো দাওয়া বসে থাকবে পৌপাতের বিচারগুলো অত্যন্ত অদ্ভুত তোমাকে যদি সংসার থেকে মুক্তিও দেওয়া হয় তুমি বদ্ধজীব কিছু বুঝতে করতে পারবে না যদি জোর করে দেওয়া মুক্তি তো হয় না অভাবে বদ্ধ অবস্থায় মুক্ত হয় যদি দেয়া হয় তাহলে তুমি কনফিউজ হয়ে যাবে যেমন একটা গরিব লোকের কাছে অত্যন্ত গরিব লোক তার কাছে হট করে তুমি এক্ষুনি গিয়ে আস সে পাগল হয়ে যাবে ঠিক থাকবে না সে তো দেখে নিট করে এক কোটি টাকা তার কাছে বলে হাটফেল করে যাবে করে গেছে এরকম গেছে অনেক লোক এরকম অনেক লোক গেছে হট করে সে আমি লটাইতে পেয়েছি এক কোটি টাকা না দু কোটি ব্যাস সঙ্গে সঙ্গে রক্তের বেড়ে গেছে চারটে পাঁচটা ফোন এখানটায় ফোন ধরছে বোম্বে এফোন ধরছে হঠাৎ ফোন করতে ঝুনঝুনিওয়ালা খবর পেল তার যে শেয়ার কেনা রয়েছে যে পঞ্চাশ লাখ টাকার মতো প্রায় টেন্টেটিভ সেটার ডাউন হয়ে গেছে এত বেশি সেটার ভ্যালুয়েশন নেবে যাওয়া দু তিন লাখ টাকাও কেউ নেবে না সঙ্গে সঙ্গে হ্যাঁ ফোনটাকে ধরে ফোনটাকে ধরে এইখানেই হাটফেল হয়ে যাবে খালি খবর পেল ফোনেতে যে শেয়ারের যে আমার শেয়ারটা রয়েছে সেগুলো সেটা এত দাম কমে গেছে যেটা আমার আমি ফাইভ পারসেন্টও পাবো না টাকা রিটার্ন সঙ্গে সঙ্গে হাটফেল করে কেন ওই যে দ্রবীণ টাকা পয়সা ওটাকে ও ভেবে নিচে আমি টাকাটাই আন। যখনই সে দেহাত্মবোধ থাকে তখন মানুষের কোনো কিছু হারিয়ে গেলে কোনো মূল্যবান জিনিস তরণ দেল করে যাবে বোঝা গেল কি বল যখনই মমতাটা অন্য জিনিসে দিয়ে দেবে কৃষ্ণ বস্তুতে নাম কৃষ্ণ কৃষ্ণের নাম পরিকর বৈশিষ্ট্য ধাম এগুলোর প্রতি সাধুর প্রতি তোমার যদি আসক্তি চলে আসে এটা খুব ভালো সিন্টম সেইটাই তো কপিলজি মাকে বলেছিলেন না সঙ্গজ সংস্কৃতের হেতু মঠের লোকগুলো গৃহস্থ ব্যক্তিদের সঙ্গে বেশি করে পীড়িত তুই ওকে মুচির মতো আবার ওকে ফেলে দিচ্ছিস কি সাধু হলি তুই হ্যাঁ এই হচ্ছে চিত্তবৃত্তি হ্যাঁ অনেকে আমি এইগুলো কড়ার কথা বলে অত্যন্ত চারিল থেকে আক্রমণ করে করতে আসে পারে না কিছু করতে পেছনে আমি একবার বলেছিলাম যত বিদেশি আসবে ফরেন থেকে বিদেশি লেডি বিদেশি যত ছেলে যত আসবে আমি বলেছিলাম যারা সেই পর্যায়ে উঠেছে সেই সব সাধুরা তাদের সঙ্গে ডিলিং করবে কোনো সাধারণ ব্রহ্মচারী কেউ যেন তাদের সঙ্গে কথা না বলে ওইরা ফসা টুকটুকে মহিলাকে দেখে ব্যাস হয়ে গেল তাদের অকৃতব্য কথা বলে আমি ছোট লোক হয়ে যাচ্ছি আপনাদের কাছে আমি নিষেধ করেছি এদের আলাদা গ্রুপ থাকবে দেুড বি গিভেন সেপারেট ফ্যাসিলিটি হ্যাঁ তাদের আলাদা ফ্যাসিলিটি দেওয়া হবে আলাদা লোক থাকবে তাদেরকে ডিল করবে আমি অত্যন্ত কঠোর ছিল ওখান থেকে ওপর থেকে যদি দেখত কোনো মহিলা যে দাঁড়িয়ে রয়েছে খালিয়ারাম করলে ও দৌড় একেবারে ভয়েতে আর তারপরে আমাদের আচার্যের কাছে বলতো প্রধান মহারাজের কাছে বাবাজি মহারাজ টু মাছ হেভি বলতো বাবাজি মহারাজ হেভি তখন আমি উত্তর দিতাম এই হচ্ছে তাদের উত্তর কিন্তু পরবর্তীকালে তারা মত বদলেছিল প্রথমেই বলেছিল পরবর্তীকালে যখন আমার বৃন্দাবনে দেখা হয়েছিল দণ্ডবত করেছিল তখন তা স্বামী বলছেন যে চিনতে পারছ বাবার বিদেশি একটা বিয়ে করে ফেলেছে এই হয়তো এইগুলো বর্ণ সৃষ্টি হচ্ছে এই তো বলেনি ছিল ভক্তিভিত মাধব গোস্বীমী বলে গেছিলেন আমি নাম বলবো না বলে এটা একটা বর্ণশঙ্করের কদিন পরে শিলভক্ত মাধবো বলেছেন যখন একটা সোসাইটি ফর্ম করেছিলাম মাধব কোশিমাই বলেছিলেন এই যে এটা দেখছো এটা একটা বর্ণশঙ্করের ফ্যাক্টরি হলো প্রোডাকশন হবে দেখবে কদিনের মধ্যে সত্যি তাই মুহুর মুহুর প্রোডাকশন এই হলো আমাদের চরিত্র কাজে সেই মহিলা কিন্তু তার নীতি পরিবর্তন করেছিল করে বলেছিল আমি যখন ওর স্বামী বলছে এ চিনতে পারছো ইংরেজিতে বলছে ওকে আমাকে আমি বসে রয়েছি মা কাজ করছি কি লিখছি আর আমি তাকে বলছি যে বাবাজি মহারাজ ওজ দ্য টেরর অব গোপীনাথ গৌরিয়া মঠ হাউ হি ক্যান ফর মি তখন ও হাসতে আরম্ভ করেছে তা আমি তো একটা গোপীনাথ গৌর টেরর ছিলাম আমাকে কি করে ভুলতে পারে তখন হো করে আসতে মুখে নো মহারাজের অফ গোপর গোপীনাথ গৌড়ি হি ওয়াজ দ্য প্রপার্টি অব বলছে সেই মহিলা মন্তব্য করছে আপনি গোপীনাথ সম্পত্তি ছিলেন এই কথা বলছি যে আগে কমপ্লেন করেছিল যে গোপী টু হ্যাভি যাই এগুলো মতামত পরিবর্তন করবে আমি যদি সঠিকভাবে চলি তাহলে নিশ্চয়ই তারা আজ না কালকে বুঝতে পারবে আমি বাজে কথা না এখানে ব্রহ্মা কাঁদতে কাঁদতে অনেক কিছু বলছেন বলছেন যে মায়ের গর্ভেতে যদি শিশু থাকে আর শিশু মায়ের গর্ভে থেকে এখনো আবির্ভাব হয় নাই সে যদি মায়ের গর্ভেতে লাথি মারে তো লাথি মারে না যখন সন্তান হবে তার আগে লাথি মারে বড় কষ্ট হয় মায়ের সেই বলছেন উৎক্ষে পানাম গর্ভগত পদৈয় উৎক্ষেপন গর্ভগত স্বপাদু কিং কল্প অধক্ষ যা গে কি না তবাস কুক্ষীপি কি অনন্ত বলছেন যে মায়ের গর্ভতি যেমন শিশু থাকলে পরে লাথি মারলে মা তো দোষ নেয় না সেরকম কি আপনার বাইরে কি আছে প্রভু আপনি যে আমার দোষটা ধরবেন আমি তো অন্যায় করবই আমি তো আপনার সন্তান কৃষ্ণকে বলছে যে কৃষ্ণকে ব্রহ্মা এতক্ষণ পরীক্ষা করতে গেছিল যে দেখি না এটা কি নন্দের বেটা এটা কি একটা গোয়ালা ছেলে কি ভগবান নাকি আর সে আজকে এই কেঁদে কেঁদে এইসব কথাগুলো বলছে দেখো হ্যাঁ কিম অস্থি নাস্তি ব্যাপদেশ ভূষিতম অনন্ত ব্রহ্মাণ্ডের কি আপনার বাইরে আছে সবই আপনার মধ্যে তো অনন্ত ব্রহ্মাণ্ড মধ্যে তা আমি ভুল করে ফেলেছি হ্যাঁ প্রার্থনা করে যাচ্ছেন আ তারপরে ব্রহ্মার শেষ কিছু আরতি আছে তখন যে আনন্দের সঙ্গে এগুলো সব প্রকাশ করে ফেলছেন যে অহৌভাগ্যম অহৌভাগ্যম নন্দ নন্দোপ বযৌকসাম জন্মিত্তম পরমানন্দ নন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম সেই পূর্ণ ব্রহ্ম সনাতন বস্তুকে আমি দণ্ডবোধ করি অহৌভাগ্য মহোভাগ্যম নন্দ গোপ বযৌকোসাম আমি সেই নন্দ গোপ বযৌকোসাম যারা রয়েছেন ব্রজবাসী তাদেরকে আমি দণ্ডবোধ করি তাদের কাতর ভাবে আমি তাদের প্রার্থনা করি তাদের সরণে অহৌভাগ্য তাদের অহৌভাগ্য মহৌভাগ্যম নন্দ গোপ বযৌকসাম জন্মিত্রম যাদের বন্ধুত্ব দিয়েছেন ভগবান তাদের বন্ধু কৃষ্ণ বলে এই যা মার বো তোকে তুই পারবি এ বন্ধু হয়ে গেছেন এঁটো খাচ্ছেন, মারতে যাচ্ছেন এ বন্ধু যশোদমা তাকে বাঁধতে যাচ্ছেন হ্যাঁ এই হচ্ছে ব্রজের ভাবটা হচ্ছে এরকম তালে বলছেন জন্মিত্রম পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতন পূর্ণ ব্রহ্ম সনাতন বস্তু যে তাদের সঙ্গে বন্ধুত্ব করেছেন সম্বন্ধ করেছেন এটাও নিত্য বড় আশ্চর্য অবাক লাগে এও কি সম্ভব ওইজন্যই বলেছিলাম আরও আলোচনা করা হবে আসছে দিনগুলোতে তা ব্রহ্মা আসল কথা হলো আমরা ভগবত বস্তুর সঙ্গে সম্বন্ধ করতে পারবো না যে অবস্থায় রয়েছে হয় না সম্বন্ধ করতে গেলে যে প্রসিজিওর রাইট প্রসিডিও অ্যাডপ্ট করতে হয় গ্রহণ করতে হয় সেটা গুরু বৈষ্ণব থেকে টেকনিকটা জেনে নিতে হয় ওটাকেই বলছে ভজন শিক্ষা গুরু বৈষ্ণব থাকলো সে তার মতো থাকলো আমি আমার মতো থাকলাম এই জায়গায় সঙ্গে থাকা বলে না প্রতিটা মুহূর্তে তার মনের মধ্যে কি উঠছে কী এর মানে কী প্রত্যেকটা সিদ্ধান্তের মানে কি তিনি আচরণগুলোর মানে কি প্রত্যেকটা বুঝে নিতে হয় তবেই সেই গুরু সঙ্গে থাকা হয় তা নাহলে সারপোকাও গুরু বৈষ্ণবের সঙ্গে করে খাটিয়ার মধ্যে সারপোকা রয়েছে গুরু বৈষ্ণব শুয়ে রয়েছেন তার রক্ত খাচ্ছে বহুপাতের বিচার এসব গুরু বৈষ্ণবের অপ্রাকৃত রক্ত চুষে নিচ্ছে ওটা কেউ সঙ্গ করা বলে ছাড় মত কেউ কেউ গুরু বৈষ্ণবকে কাজে লাগিয়ে নিজের প্রতিষ্ঠা বাগিয়ে নিচ্ছে ভালো হয় গুরু বৈষ্ণব থাকলে প্রতিষ্ঠা পাওয়া যাবে সুন্দর হবে এইজন্য বলছেন এইভাবে কাতর ভাই প্রার্থনা করছেন আর তারপর বলছেন তদ ভূরি ভাগ্যমিহ জন্ম কিমট ব্যাম যদ গোকুলে অপি কতম রিষেকম বলছেন তৎ ভুরি ভাগ্যম ইহ জন্ম কিম আমি যদি ইচ্ছাটা অনে রাখুন কোন পর্যায়ে ওর বুদ্ধিটা কোথায় ঘুরছিল আর এখন কোথায় চলে এসছে একেই বলে চেঞ্জ ব্রহ্মা কাগে আগে চ্যালেঞ্জিং মুডে ছিল এখন সমস্ত শরণাগত হয়ে তার র্যাপিড চেঞ্জ হয়ে গেছে বিপর এত চেঞ্জ হয়ে গেছে কল্পনা করে যান এখন তার প্রার্থনা হল তদ্ভূরি ভাগ্য মিহ জন্ম কিম অটব্যাম যত গোকুলে অপি কত মঙ্গ্রী রেখে ভগবান কি করুণা করে আমার গোকুলের মধ্যে কোনো গুলমলতা করে জন্ম দেবে কেন কি করবে বলে তাদের সেখানে বোঝ গোপীরা যত বোঝো বালকরা সব যাবে তাদের ধুলোগুলো আমার মাথায় পড়বে দেখুন চিন্তা কালকেই সেরে যে ভগবানের সঙ্গে চ্যালেঞ্জ করছে আমি দেখে নেব কিরম ভগবান এরকম চ্যালেঞ্জ তার আজকে সে কেদে কেদে এইসব কথা বলছে ভগবান মুকুন্দ হিপদ রুতিমে গমেব শ্রুতিরা যার ভগবানের চরণ অন্বেষণ করছেন সেই বলছেন ভগবান কি করছেন ওদের অরণ্য মধ্যেও গোকুলের জন্য জন্ম হওয়ার ভাগ্যের কথা ভাগ্যের কথা অরণ্যের মধ্যে যদি আমি বৃন্দারণ্যের মধ্যে যদি গুলমলতা হয়ে জন্মায় তাও ভাগ্য কারণ গোকুলবাসী যে কোনো ব্যক্তির পদতুলিধারা আমার অভিষেক হওয়ার একটা পসিবিলিটি রয়েছে সম্ভাবনা রয়েছে কখন না কখন রোজবাসী যাচ্ছে গৌচারণে যাচ্ছে এগিয়ে যাবে তো আর গেলে কখন না কখন ধুলো তো উঠবেই আর নাহলে তো হাওয়া তো আছেই আমার কাজ সাধন করবো ওখান থেকে ধুলিটা নিয়ে এসে মাথায় দিতেই পারে দিতে পারে না ফুলের পরাগ মিলন কী করে হয় ফুলের পরাগ মিলন মোমাছি করিয়ে দেয় এইভাবে হয় সব হতে পারে তাই যে বলছেন গোকুলবাসী মুকুন্দ পরায়ণ সেই জন্য তারা ধন্য সেই জন্য তাদের পদলরি অদ্যাপি শ্রুতি শ্রুতিগণ অন্বেষণ করেন ব্রজবাসীগণের চরণ ধরি আমরা আশা করি সব বিচার দেখিয়েছেন আমরা বলবো যখনই হরি কথা শুরু হয় প্রথমে যে অমূল্য কথাগুলো শুরু হয় সেগুলো অমূল্য কথা সেগুলো কোনোদিন ভোলা উচিত নেই প্র কীভাবে বলেছেন যে মাথুর বিরহ কাতর ব্রজবাসীগণের সেবাই আমাদের জীবনের জীবাথু এইসব কথার মানে কি এলো কিছুদিন পরে যখন মথুরা ত্যাগ করে যাবেন মথুরা চলে যাবেন वृंदावन थ भगवान तक से उपापन कर प्रार्थना भगवान दीछू बच्छा क्योंकि सम्भव नार्त बालकगण के लिए भगवान की कर घूरते घूरते से यमुनार उपकूले गार বল্লাউজি মহারাজ অর্থাৎ বড় ভাই যাননি বলজি মহারাজ সেদিন কোনো কারণে তিনি জাননি কৃষ্ণ গোচারণে গেছে একা ওই জন্য যশোদমা খুব চিন্তিত কারণ যে ছোটো ভাইয়ের সঙ্গে যদি বললাউ থাকে আর স্রিদাম সুদাম ওদের হাতে ধরে যশোদমা কেঁদে কেঁদে বলে আমার গোপালটিকে একটু দেখিস বাবা বলে কেঁদে কেঁদে বলেন হাত ধরে দাও তুই একটু দেখিস ওকে বলে হ্যাঁ মা কোনো চিন্তা করো না কিছু করলেই আমায় এসে খবর দিবি বলো ঠিক আছে এইভাবে তাদের হাতে সঁপে দিত সেই গোপাল এখন বন্ধু বান্ধবের সঙ্গে নিজে গেছে আর এখানে বলদাউজী মহারাজ আজকে যাননি আর এই সমস্ত কি করলেন রাম কেশব এই ইত্যাদি সমস্ত নিয়ে তো খেলা এমনিতেই করেন হ্যাঁ সেখানে করতে করতে ধেনীকাসুরের বদের কথা এখানে বর্ণনা করা আছে ধেনুকাসুর তাল বনেতে ধেনুকাসুর পাহারা দেয় এই ধেনুকাসুরের অত্যাচারে কে প্রবেশ করতে পারে না তারা বন্ধু বান্ধব সব বললেন কৃষ্ণ বলরামকে তোমরা রয়েছ আমাদের বড় ক্ষিদে পেয়েছে এই তাল মিষ্টি গন্ধ আসছে যদি খাওয়ার ব্যবস্থা করো ভালো হয় তো এখানে যাওয়ার ফলে তুই দেখ ধেনুকাসুর আক্রমণ করছে ধেনুকাসুরকে উদ্ধার করে দিলেন তাল বনে তাল বনে এখনও দেখবে দুটো বৃক্ষ রয়েছে তাল বৃক্ষ এগুলো ভগবান রাখেন বাস্তবিক পক্ষে এইভাবে ধেনুকাসুরের বধ করেছিলেন আশ্চর্যরাম ছুঁড়ে তাকে উপরে ফেলে দিয়েছিলেন যত তাল বনে যত বৃক্ষ আছে সে বিশাল শরীর নিয়ে ধেনুকাসুর পড়ল যখন ওপরে ছুঁড়ে ফেললেন তখন সে একটা বৃক্ষের গায়ে একটা বৃক্ষ এভাবে পড়ে পড়ে পড়ে পড়ে সব বৃক্ষগুলো ওখানে যেমন একটা ফ্যাক্টরিতে যদি মানে আড়াইশোটা সাইকেল দাঁড় করানো থাকে একটা সাইকেল তো যদি ফেলে দেয় পরপর পড়তে থাকে চেন ওয়াইস দম ধুম ধুম ধুম একা গায়ে গায়ে পড়বে এরকম সমস্ত তাল বৃক্ষ সমস্ত সব চলে গেল এবার সব করে কি হল যে এই যে যমুনার তীরে এসে গ্রীষ্মকালের কঠোর তাপ কঠোর তাপ বলা ঠিক এরকম নয় কথাটা মানে খালি তোমাদের অনুভবের জন্য বলা হচ্ছে সেখানের কঠোর তাপ বলে কিছু নেই বৃন্দাবনে বসন্তকালের মতোই থাকে যেটাকে কঠোর তাপ বলে এটা খালি খালি বোঝাবার জন্য ভগবানের ধাম হচ্ছে কষ্ট একটু তাপ দেন মাঝে মাঝে কিন্তু বসন্তই চির বসন্ত বৃন্দাবনে চির বসন্ত বিরাজ থাকে আর ছটা ঋতু আমি বলেছি অল্প অল্প করে ঘুরে ফেরে আর বিভিন্ন ঋতু ফল ফুল এগুলো থাকেই বৃন্দাবন আশ্চর্য এ চোখে দেখা যায় না বৃন্দাবনকে আর এই যে ধুব মহারাজকে বলা হয়েছিল নন্দমহারাজ বলেন এই নন্দবচী এই আমাদের নারদমুনি বললেন যাও যমুনায় চান করে আসো এখন তোমাদের সন্দেহ হতে পারে যে মধুবনে তো জমুনা নেই মহারাজ মধুবনে যমুনা কই কিন্তু বাস্তবিক বিচারটা এই যে যমুনা মধুবনে দেখা যাচ্ছে না কিন্তু যমুনা সেই সময় ছিল কোথায় আমরা প্রমাণ কী করে পারব ধুয়ো কোনো ঘাটে যদি করে থাকেন তার একটা এভিডেন্স থাকবে বলাই কী বললাম তার একটা প্রমাণ থাকবেই ধুব কোন ঘাটে স্নান করেছিলেন ধুব মহারাজ কোন টিলায় তপস্যা করেছিলেন টিলাটাও আছে তো ধুব মহারাজকে পাঠিয়েছিল যমুনে স্নান করতে সেই ঘাটেতে শ্রীমান মহাপ্রভু যখন মথুরায় গেছিলেন চব্বিশ ঘাটে স্নান করেছিলেন ওর মধ্যে একটা ঘাটের নাম হলো ধুবঘাট বোঝা গেল কিভাবে আমরা বার করি রিসার্চ করে ভগবান আমাদের মাথায় দিয়ে দেয় কী কারে বার করা যায় না মা মহাপ্রভু যখন চব্বিশ ঘাটে চান করেছিলেন একটা ঘাটের নাম হচ্ছে ধুবঘাট তাহলে ডেফিনিট যমুনাতে স্নান করেছিল ধুবো মহারাজ ধুবোমহারাজ বাচ্চা পাঁচ বছর ছেলে তাকে নারজ্জি নিয়ে গিয়ে আগে ওই যমুনায় স্নান করেছিলেন মথুরায় এখন যমুনার কতটা বিস্তৃত ছিল চড়া লম্বা সেগুলো তো আর আমি আসছি না ছিল কোনো সময় কিছু ছিল লম্বা চড়া এদিক ওদিক হতে পারে শহরের বিভিন্ন লন্ড ভাণ্ড হয় কিন্তু ধুবোঘাটে কিন্তু ধুবোঘাট বলেছিল তা নাহলে ধুবোঘাট নাম আছে এখনও পর্যন্ত নাম আছে ধুবোঘাট বোঝা গেল কি বললো লুপ্ত অর্থাৎ এভাবে হয় তাহলে সেইখানে স্নান করিয়ে করেছিল এখন ওই কালিয়া রদেতে রত কাকে বলে যখন একটা বড় নদী বা সমুদ্র সেটা যখন একটা চ্যানেল দিয়ে এসে একটা বিরাট একটা জলাশয় সৃষ্টি করে সেটা কোনো বিশাল জলাশয় হতে পারে সেটা সেটা বিশাল জলাশয় হতে পারে একটু আর নয় নয় বুঝতেছ কথাটা কি বললাম সেই রকম জলাশয়ের একটা জলাশয় সৃষ্টি হয়েছে কালী যেটাকে বর্তমানে কালিয়া দহ বলে সেইখানে সেইখানেতে জলের ভেতরে কালীয় নাগ বলে একজন আছে রমনক দ্বীপ থেকে তারা খেয়ে এসছেন এখানে তলায় রয়েছে আর তার যা বিষ সে বিষেতে জল একবার ফুটছে ওপরে যেমন জল বয়েল হয় সেরকম ফুটছে জল বিভৎস সপ সপ্রমানম যে এই জলটা এরকম বলছেন পয়াস সপমানসমিন পতন্তি উপরিগা খাগা ওপর দিয়ে যদি কোনো পাখি চলে যায় ওর যে বিশেষ যে ঝাঁসটা ওটা লেগে সব পাখি মরে যায় কিছু করার নেই ওদিক দিয়ে যত বৃক্ষ আছে সব মরে গেছে আশেপাশে কোনো বৃক্ষ নেই ওর এত তেজ বিষে সব মরে যাচ্ছে এখন এই যে জলের মধ্যে এই সখাগণ এই জল খেয়েছে গৌবাছুরগুলোকে জল খাইয়েছে তা তো জানে না খেয়ে সব এখন মৃত্যু ঢলে ফেলেছে কৃষ্ণ এমন সব জানতে পারলেন এই জল এরকম দূষিত হলো কি করে এতদিন ধরে আমরা জল পান করছি কোনোদিন তো কিছু হয়নি আজকে এরম হলো তিনি জানতে পারলেন ফলের আমাদের কালিও না কেসে পড়েছে নিজের অমৃত দৃষ্টির দ্বারা সমস্ত গৌ বাছুরগণকে সমস্ত কিছুকে জীবন দান করলেন ভগবানের অমৃত দৃষ্টি দৃষ্টির দ্বারা তাদের নতুন জীবন দান করলেন সবাই উঠে বললো কেউ জানতেও পারল না যে আমরা মরে গেছিলাম মরে গেছি জানতে পারিনি উঠে দাঁড়ালো সব এবার তারপরে কৃষ্ণ কি করলেন ষোড়শ অধ্যায় এইটা একটু আলোচনা করার বিষয় আলোচনা এবং যে যে জায়গাগুলো আপনাদের দুর্গন্ধ চিন্তা আছে সেই সেই লীলাগুলো আমি একটু একটু স্পর্শ করে যাব বিজ্ঞান ভিত্তিকভাবে যাতে চিরকালের মতো সন্দেহটা চলে যায় এই উপকারটা করবার জন্য গুরুদেব পাঠিয়েছেন আমাকে জগন্নাথ সেই যে বলছেন বস্তহরণ লীলা যেটা সেটা কি এটা যখন আমি সব অ্যানালিটিকাল ব্যাখ্যা করবো তখন এরা পাগল তাই তো এ তো পশু লোকগুলো ব্যাখ্যা করে এ তো এরম নয় কত পবিত্র কত সুন্দর এগুলো সব বলব কিছু কিছু স্পর্শ করে যাব আমি সেই জন্য এখানে বলছেন ষোড়শ অধ্যায় শ্রী সুখবাচ বিলক্ষ দূষিতাম কৃষ্ণাম কৃষ্ণ কৃষ্ণাহীনা বিভুহ স্পমা বি যমুনা কৃষ্ণা কালো তো ওই জন্য কৃষ্ণা বিলক্ষ দূষিতাম কৃষ্ণাম কৃষ্ণ কৃষ্ণ আহিনা বিভো কৃষ্ণ ওই কালিও না তাহলে সব কৃষ্ণ দিয়ে কিরাম ছন্দটা মিলিয়েছে বিলক্ষ দূষিতাম কৃষ্ণাম কৃষ্ণ কৃষ্ণা আহিনা আহিনা মানে সাপ অর্থাৎ জলাশয় দূষিত করেছে সেটা জানতে পেরে বিশুদ্ধম অনবিচ্ছন্ন সেই জলাশয়টাকে বিশুদ্ধ করবেন পরিষ্কার করবেন এই ইচ্ছায় সরপম তমুদ বা সেখান থেকে সাপটাকে তাড়িয়ে দেবেন এই জন্য কি করলেন ভগবান ভগবান কি করলেন একই তো গোপবেশ আছেই আর তলার মধ্যে এখানে তো কাপড় বাঁধা থাকি কৃষ্ণের এখানে পিতপট আছেন পিতাম্বর তারপরে এখানে এটা বাঁধা থাকে এই কাপড়টাকে জোরে বাঁধলেন তুলে নিয়ে ভালো করে বেঁধে কি করলেন ভগবান কি করলেন ও ওখানে একটা গাছ ছিল বিরাট সে বৃক্ষের উপরে উঠলেন বিক্ষর ওপর উঠে সেখান থেকে কী করলেন অগাধ জলের মধ্যে এক ঝাঁপ মারলেন চকার কি করছে রে ভাই ওখানে ঝাঁপ মারলেন ভগবান ওই বাচ্চা কৃষ্ণ এরম ভাই ঝাঁপ মারলেন ঝাঁপ মার সঙ্গে সঙ্গে পরব্রহ্ম ঝাঁপ মেরেছে তাহলে কি হবে বোঝ এই অনন্ত ব্রহ্মাণ্ডকে এরকম ফুঁক দিয়েছে এরম এরকম করে বাচ্চাদের যেমন ওড়ায় যেটা মুসলমান কবি বুঝতে পারলো আমি বোকা বলে বুঝতে পারছি না এ বিশ্বলো এ বিরাট শিশু আন তুমি খেলিছ মুসলমান কবি লিখেছেন কে কাজী নজুল ইসলাম আরো অনেক কিছু লিখেছেন শুধু ওইটা নয় অত কিন্তু কিন্তু বাইরে দৃশি মুসলিম কত কৃষ্ণের লীলা লিখেছেন অপূর্ব অনুভব করে তো এই বালক যখন ঝাঁপ মারল তখন কি হতে পারে এবার মারা তখন জল উথাল করছে উথাল পাতাল জল ওই তলার মধ্যে কালিয়নাক রয়েছেন কালিয়নাক রয়ে সেখানে এবার ফার তো সে তার নাড়া উঠেছে জলে কি হলো আমার এখানে অশান্তি কে করে তো কেউ তো বন্ধু করেনি এই হইচই করার সঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গে উঠে দেখে জানে কোথাও একটা ছেলে এসছে কালকে ছেলে ওটাকে তো কায়দা করতে হবে তো করে কি করলেন কালিওনাগ এবার অত্যন্ত উত্তেজিত হয়ে পড়লেন সাপ তো এমনিতেই সাপ এমনিতেই উত্তেজিত হয়ে পড়ে কারণ ও কারণে আর মানুষ নামক মানুষ রাম মানুষ নামক যে সাপগুলো রয়েছে যেগুলো সাপ কিন্তু মানুষ রূপে রয়েছে ওগুলো ফাঁস ফস ফস। হ্যাঁ আমাদের গোবর্ধন পরিক্রমা করি গিরিরাজ বাগিচায় এক মহারাজ আছেন আমাকে খুব শ্রদ্ধা করে হরিকতা খুব ভালোবাসে কিন্তু সে ওইরকমভাবে কেন থাকেন বুঝি না ও এইরকমভাবে শুকন ওখানে থাকেন গিরিরাজ বাগিচায় ওখানে কি করেছেন একদিন তিনি কয়েকজন লোক বলেছে বাগিচাটাকে পরিষ্কার করো ভালো করে আর বাগিচা তিনি পরিষ্কার করেছেন ভালো করে সবাই মিলে করেছে এবার তিনি থাকেন ওই কুঠিয়ায় বাগিচার পাশে এইবারে যেই সন্ধ্যা হয়েছে ব্যাস এসে একবারে কুটিয়া সামনে ফাঁস ফাঁস সেই সাপ উনি ভয়ে দরজা খুলছেন না এর পেলে কোথায় করবে ওই ভেতরে রয়েছেন বিবস্থা বলছে সারা রাত গর্জন করলো ফাঁস ফাঁস কেন ওই যে আমি বাগিচাটা পরিষ্কার করেছি করতে গিয়ে ওর বাসাটা কোনটা ছিল সে আমি জানি না সে হাজোর করে এখান থেকে বলছে ওগো মহাশয় তোমার বাসাটা কোনটা আমি তো জানি না জানলে তো আমি ভাঙতাম না সাপ কি আর তোর ভাষা বোঝে ও ভেতরে ওখানে ফসফস করছে বলছে মহারাজ কি বলবো সারা রাত ফসফুলো আমার ঘুম চলে গেছে কালী নাম করছি বসে বসে কখন কোন দিক দিয়ে ঢুকে বলে মারবে হ্যাঁ এই হচ্ছে সাপে আর মানুষরূপী সাপগুলো আরো ডেঞ্জারাস ওরা আবার রকম ফসফস করে সামনে আসে না পেছন দিয়ে মেরে দেয় দুম করে লাভ পূজা প্রতিষ্ঠার জন্য মেরে দেবে মানুষরূপী সর্বগুলো আরও ডেঞ্জারাস কালিয়ানাগের থেকেও ডেঞ্জারাস রাজ্য ধ্বংস করে দিতে পারে একটু যদি তুমি তাদের ইন্টালিজেন্স দাও ওইগুলোকে গোড়াতে শেষ করে দিতে হয় আমার নীতি আলাদা হ্যাঁ পহুপাত বক্তিবীনাথ ঠাকুর যে সমস্ত গুরুবর্গ ভাগবত যে সিদ্ধান্ত সেই নিয়মে চলতে হবে আমি তোমার জন্য কখনোই আমার সোসাইটির দু হাজার লোক রয়েছে তাদের ক্ষতিগ্রস্ত হতে পারবো না একটা লোক যায় যাক একটা লোকের জন্য আমি আমার পুরো সোসাইটিতে দু লোক রয়েছে তাদের ক্ষতি আমি করতে পারবো না আমি তারপর কি করুন না দেখাবো মোশাই সেখানে নদী চল সংয খার কৃষ্ণ কদম্বমি অধিজ তত তত অতি উত্তঙ্গলেন কোমরটাকে কোষে নিলেন এবার সেখান থেকে তম চন্ড বেগ বিষ বীর্যমাবেক্ষ ওই প্রচন্ড বিষ ধারণ করে রয়েছে কালীয় নাগ দুষ্টম নদীঞ্চ এই নদীটাকে বিষক্ত করে দিয়েছে এটা জেনে খল সংয অধিনায়ক ভগবান তিনি কি করলেন খল সংয না অবতার খল ব্যক্তিদের সংযম করার জন্য কংস টিনাবর্ত যত কিছু খল ব্যক্তি তাদেরকে কৃষ্ণই ঠান্ডা করবেন একেবারে হ্যাঁ তাদের করার জন্য তিনি কি করলেন এই গাঢ় যে একার কোমরটাকে বেঁধে নিয়ে সর্প মধ্যে ওই জলের মধ্যে ঝাঁপ দিলেন এবার তারপরে এবার কালীয় জেগে উঠল ওখানে আমার এখানে এরকম অবস্থা সৃষ্টি করে তখন দেখছেন যে তাম প্রেক্ষণীয় সুকুমার ঘনা দাতম শিবস্ব পিত বসনম স্মিত সুন্দর আশ কমল দার অ্যর্মসু রাদ যদিও কালিও তথাপি ভগবানকে দেখলো তো একটা ভগবানের একটা প্রভাব আছে হ্যাঁ দেখছে ভগবান কি করছেন যখন কালিও আসছে ভগবান যেরকম কুস্তি করে ওর ফোনাটা এরমায় ঘুরছে আর ভগবান এরমভাবে ঘুরছেন এরকমকে হাত থেকে ধরে আস্তে আস্তে ঘুরছেন তারপরে কি করলেন কালিয়ন একবার উত্তেজিত একেবারে সহস্র ফোঁড়া সঙ্গে জড়িয়ে ধরলেন জড়িয়ে সঙ্গে সঙ্গে ভগবান এবার চারিদিকে এবার জাপটা জাপটি হচ্ছে কচি বাচ্চা পাঁচ বছরের তাকে এরকম জড়িয়ে ধরছেন আর ওকে জাপটা জাপটি করে ওর সারা দিক থেকে ফনার মুখ এরমভাবে মারছে এরম চারিদিক থেকে মারছে কৃষ্ণকে মারতে আসছে এই অবস্থায় কি করলেন ভগবান এবার কি করলেন এরকম প্রথমে বদ্ধ অবস্থায় রয়েছেন ওপর থেকে সখারা সব কাঁদতে আরম্ভ করেছেন ওর থেকে সখারা সব মূর্ছায় যাচ্ছে হায় হায় আমাদের সখা কিরম জড়িয়ে ধরেছে জলের ভেতর এবার তো মরে গেল কৃষ্ণ মরে গেল তো আমরা কৃষ্ণগত প্রাণ তারা কৃষ্ণকে ছাড়া কল্পনাই করতে পারে। এক মুহূর্ত একটা মুহূর্ত বললে আমি ভুল কথা বললাম একটা নিঃশ্বাসের পলক যতটুকু কৃষ্ণকে ছাড়া বাঁচতে পারে। এবার কৃষ্ণকে কিরম ভালোবাসে বুঝতে পেরেছ কৃষ্ণকে কীভাবে ভালোবাসতে হয় এরকম এই অবস্থা তারা দেখছে যখন কালীয় নাগ জড়িয়ে ধরেছে তখন তো বয়ে গেল এবার মেরে ফেলবে আমার আমাদের সখাকে আমরাও আত্মহত্যা করবো সহায় মিলে এবার পাগল হয়ে যাচ্ছে। এই অবস্থায় কি হলো তা ভগবান এবার কি করলেন ভক্তগণের এই যে দুঃখ দেখলেন এরা কাঁদিয়ে সব হাউ হাউ করে কাঁদিয়ে চিৎকার করছে এই দুঃখ দেখে ভগবানা সহ্য করতে পারলেন না সহ্য করতে না কে কি করলেন দুঃখান শোক ও ভয় মূলধিও নিপেতু সখাগুলো সব মূর্ছা গিয়ে পড়ে যেতে রাখলো আর আমরা কৃষ্ণ চলে গেল আমরা কি করে বাঁচব এই অবস্থায় ভগবান ওই যাকে বলে ল্যাজে খেলা এই হতে হতে কৃষ্ণ কি করলেন করতে করতে হঠাৎ কৃষ্ণ কী করলেন ও ওইরকম ওর সঙ্গে খেলা করছেন যেমন বাচ্চা যেমন স্বাস্থ্য বর্ণনা করা আছে যেমন গরুর ভগবান এই যে আছেন তার সঙ্গে যখন লড়াই হয় লড়াই হয় সরপের তখন গরুর কি করেন ঠকরে দেন ল্যাসটা ওর ভয়েতে দৌড়ায় গরুর যেমন সাপকে এরকম ধরে আবার ছেড়ে দেয় আবার ধরে আবার পালা আবার ধরে খেলা করে সে সেরকম ভগবানের সঙ্গে এবার লড়াই হচ্ছে হতে বললেন ভগবান অসজ্য চাপটা ধাক্কা মেরে সেখান থেকে লাফিয়ে উঠলেন উঠে কি করলেন কালীয় নাগের ফোনার উপর উঠে দাঁড়িয়ে পড়লেন এবার হয়ে গেল ফোনার উপর দাঁড়িয়ে কী করতে আরম্ভ করলেন বলল এবার তাণ্ডব নৃত্য শুরু করলেন শঙ্কর ভগবান মহাদেব কোনো দিন করেননি ওই নৃত্য কোনো দিন দেখেননি কোনো জন্মে দেখেননি শঙ্কর ভগবানের মূর্তি পাগলের মতো নৃত্য করছেন নৃত্য সঙ্গীত কলা গিরিশ তাকে বলা হয় আর এই যে নৃত্য করছেন এ বড় অদ্ভুত ফেলছেন মানে অজস্র মানে চোখের পলকে এই ফোনা থেকে এখানে নৃত্য করছেন ভগবান বলে কি ব্যাপার হলো স্বর্গের দেবতারা সব এসেনি কি হচ্ছে করছেন ভগবান তাহলে তাহলে সমস্ত সব ক্ষিন্ন সব দেবতারা এসে গেছেন আর বলছেন এবং পরিভ্রমত এবং প্রমিত ভ্রমত হ্যাঁ মানে অংশ আনম্য তার যে যে ফনাটা যে যে ফনাটা এরকম ভাবে উঠছে ভগবানকে মারবার জন্য যে যে ফনাটা এরকম ভাবে তুলতে চাইছে ভগবান গোড়ালি দিয়ে এক ধাক্কা মাছ আমার বে যাচ্ছে প্রত্যেকটা একটা করে সহস্র ফনা একটা করে ফনা তুলতে যায় এরকম কামরাই বলে ভগবান গোড়ালি দিয়ে ঠুং একটা তালে সঙ্গীতের তালে যেমন তাল দেয় তাল দিয়ে আর সধীর আদ্য পরাৎ পরাখি ঈশ্বরের আদ্য সে উঠে পড়েছেন ফনার উপর আর तन ऊर्ध रत्न निकर स्पर्शाजन मूर्ध रत्न निकर स्पर्शा तमाम्र पदाम बुजो अखिलि गुरूर ननर् तन मूर्धरत्न निकर स्पर्शाति तमाम्र पदाम बुझ अखिलि गुर ननर् सबा प्रश्न महाराज से क्या नृत्य कर কে নৃত্য করছে কোনো সব দেবতারা এসে গেছেন ওখানে কলাকার নৃত্য করছেন কোন সঙ্গীতজ্ঞ ব্যক্তি নৃত্য করছেন কলাকার নৃত্য শিক্ষা করেছেন কে এরকম নৃত্য করেছেন স্বাস্থ্যকার বলছেন এখানে ব্যাসদেব অখিল কলাধি গুরুর নানার্থ কোন কলাকার নৃত্য করছে না কোন কলাকার নৃত্য করছে না সাক্ষাৎ সমস্ত কলার যিনি জন্ম দিয়েছেন সেই কলাকার তিনি কলাকার নয় অখিল কলাধির গুরুর ননার্থ অখিল যত যত কলা আছে বিদ্যা আছে শিক্ষার যিনি চার থেকে এসছে সেই অখিলকলাধের গুরুর ননর্থ তিনি ওপরে এরকম এ মুহূর্তের মধ্যে প্রাদুর্ন চালন এইখান থেকে এইখানে এইখান থেকে বিদ্যুতের বেগে শঙ্কর ভগবান ওপরে ইন্দ্র বরুণ সব এসে দাঁড়িয়ে গেছেন কি ব্রহ্মা এ কি হচ্ছে কি দেখছি ভগবানের একই লীলা আশ্চর্য অবস্থা এইভাবে নিত্য করছেন কালীয়কে একেবারে মর্দিত করলেন एक पा फना समस्त फला जो भगवान तार गोराली मारे। तर गोराली दिए एक मारे तेरह अवस्था कि बेके जा रक्त पड़े कलिया अवस्था शेष कलिया मेरे फेलेंनागर अवस्था कहिल कलियाना कि दुरबल हो पड़े ए अवस्थाय तर गा फा भेगे गमन कर रक्त বলছেন রক্তম মুখ রু বমন রু মানে পুনঃ পুনঃ রক্ত বমন করছেন নিপ শাসন করেছে স্মৃতরাচর গুরু পুরুষম পুরাণম নারায়ণম তমরম তমমরম মনসায়গাম স্মৃতরাচর গুরুম পুরুষম পুরাণম বুঝতে পারল সে স্মরণ করতে আরম্ভ করলো এ তো সাধারণ কেউ নয় হ্যাঁ সে নারায়ণকে স্মরণ করতে আরম্ভ করলো করে তার স্মরণ স্মরণাগত হয়ে গেল এবার বুঝতে পারছো ধাক্কা খাচ্ছে আর বাঁচার আমার রাস্তা নেই সেই জন্য বলছেন স্মৃতাচারাচর গুরু পুরুষ পুরাণম নারায়ণম তমর মনসায়গাম শরণাগত হয়ে গেল কৃষ্ণস কৃষ্ণের প্রাশ্নি গোড়ালির ধাক্কাতে সহস ফোনাগুলো বিপর্যস্ত হয়ে গেছে লণ্ড ভণ্ড অবস্থায় এবার কি করলো বলছেন সেইখানে দেখে না বলছেন সেই কালিয়াগের যে সমস্ত পত্নীগুলো আছে তারা তো কাঁদতে আরম্ভ করেছে তাদের কাপড় চোপড় আলগা হয়ে যাচ্ছে ভয়তে গয়নাঘাঠি পরে যাচ্ছে হাত থেকে বলছেন হ্যাঁ সকালবেলা নাগ নাগ নাগপত্নীগ গান করো কিন্তু তুমি তো গাইয়াই গেলা ভাগ ঢাকার লোকরা বলে তুমি তো আমাদের এ বলতেন বাবাজি মহারাজ বংশীদাস বাবাজী মহারাজ তুমি তো গাইয়াই গেলা যার ফাটলো তার ফাটলো তুমি কি বোঝবা বলে গেলেন এইভাবে এইভাবে এমন গেয়ে গেল সকালবেলা নাগো কন্যাগন গেল। চলে কারা দেখো এইভাবে আমাদের এই জন্য বলছেন এইভাবে কান্নাকাটি করে সথ বসন ভূষণ কেশবান্ধ্যা এই যে কারা এলো দৃষ্টা আহি আদ্যমে উপসেদু রবস্থা কাই রয়ে গেছে দৃষ্টা আহীম আদ্যমূর হ্যাঁ বলছেন এবার কি উপসেদুর রমস্য পত্ন তার যে পত্নীগণ আর তাহা কাঁদতে কাঁদতে তার সথদ বসন ভূষণ কেশ বন্ধা এসে প্রণেমু এবার পায়ে পড়লো ভগবানের চরণে ভগবান আমাদের স্বামীটাকে ছেড়ে দাও কত সুন্দর স্বামী দেখো হ্যাঁ সবাই বলো আমার স্বামী ও বলে আমাদের স্বামী সাপ হয়েছে সাপেও তো স্বামী আছে কিন্তু সবার স্বামী কিন্তু কৃষ্ণ এই কথালে বোঝে না সবার স্বামী যার যার সঙ্গে বিয়ে হোক আমাদের আপত্তি নেই হতে থাক কিন্তু স্বামীটা কিন্তু কৃষ্ণ এটা বোঝে না লোকে সবার স্বামী কিন্তু কৃষ্ণ এটা আমি প্রমাণ দেবো পরে সেইজন্য বলছেন এইবার কান্নাকাটি জোগ যখন পড়ল তখন নাগপত্নীগণ কি কি স্তব করেছিল তার কিছু আলোচনা করব এবং কাল থেকে একটু না গেলে বাব ব্যাকে আর কিছু করতে পারবো না মুশকিল হয়ে যাবে সংসার সিন্ধুতরণে হৃদয় যদি সংকীর্তনাম পেম বুধো বিহরণে যদি চেতভীতি চৈতন্য চন্দে কুতাগম চৈতন্য চন্দে কুড়াগ বাঞ্ছাশি কি পথিং পাবনে ভবিষ্ণুভ্যো নমো নম